রসুলের হা আল্লাহ কোরআনের ব্যাখ্যা হাদিসে বলা হয়েছে বিস্তারিত কুরাণের সংকেতে বলা হয়েছে এই চা আছে ওই শতক তুলটা বলে একটা আছে রুজা একটা আছে হরসার কিন্তু হস ঢুকলো সতার কিন্তু ঢুকলো যাই আল্লাহ এই সমস্ত ইন্ধন সকল যারা এক নম্বরে নমবে নমদি হবে যারা দুই নম্বরে অমত্রকাশ করে দেবে যারা তিন নম্বরে নবাদা পবিত্র করে দেবে যারা চার নম্বরে চরিত্র হামালত করবে যারা নম্বরে আল্লাহ দেওয়া আমার নব্রত্যা করবে আল্লাহ দেওয়া দেবো সবচেয়ে বড় মানব তিস্তারা গ্রহণ মানুষের কাছে আল্লাহ সবচেয়ে বড় পুরাণ ইস্পর পুরাণের কিছু কথা মানি আল্লাহ জন কথা ইস্পর পুরাণের হব কথা মানে দু কথা আল্লাহ রাস পুরান্নের মাছ যে মুখে রঙন ইতারা পুরানি ইস্তর পুরান রং জন মধ্যে রুজা রাখা পরে নেই তিস্তারা পুরান কাছে আল্লাহর জানা আহমান কি আমার পালন করবো রং জলে তাইলে এই মধ্যে আল্লাহর কুরানিস কোরনের আল্লাহ আল্লা আমানতের ভিতরে রমজান এবং রোজা উঠাইয়া দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে সমস্ত বন্ধের উপর বাইতুল্লাহের হরপরা বহস করা হইল দেখলে তুমি চাম না ফেলে আবার এক দেখতে একটা দেখা যায় বাংলা ফেটছে বাবা যায় তুমি দ্বিতীয় দিন আছে আল্লাহ দেওয়ার সব কথা। ছয় কথা বিনরে বেপা করলে সাতত্তর কথা পাওয়া যায় সাতত্তর কথা আছে তুমি খালি উগরে দিতে আল্লাহ আল্লাহ পাওয়া যায়নি এই ছয় কথার বেতার মানে আছে কিনা নাই এখন তবলিগের ছয় কথা কথা দেখলে সব লিগের ছয় কথা কইলাকালে মা আমি আজ বুঝি আমার কথা বলছেন যে সহকার কথা বলছেন না পরিষ্কার না জীবন সফল পুরানের হ্যাঁ পুরানের স্তরে কথা পালন করিয়া যেইভাবে হেদায় যেইভাবে জীবন সফল পুরানের স্তরের কথা পালন করিয়া সেইভাবে ঠিক সেইভাবে সেইভাবে শুভ বলব সেইভাবে বলে এই টিকা একদম আমিন উপস্থিত হল আমাদের বৃহত্তর সিলেট জেলার তথাকথিত কিষন খান আগলে তুলন তথাপথিত আসলে তুলনাদের জেনারেল সেক্রেটারি আমরা রাস্তা গাছগুলার দলে কিতা বোলে চলা বোলে গাছগুলার দল বেয়ার কিতাব হল তেমন একটা কিতাব আলো আর ছটা আর যে আসল কথা রুতুলাই প্র নামাজের বাদে টানলা হাতটা এটা হলে জগাতের জেনারেল সেক্রেটারি নাতি কেতু আমি তোমার উচ্চারণ করতে পারি বাংলা ভাষায় সাংগঠনিক সম্পাদক কন্যা সাধারণ সম্পাদক কন্যা সাংঘাতিক আর সিকেট টুগলি হে আপনি সব ঈদের জমানা তুমি চল জমাতে সিকেট টুগলি হে আপনি সত্যিকারের জমানায় আপনার শূন্য জমা সভাপতি থাকলে তার বিশিষ্ট ছিল না আহলে শূন্য জমা ছিল শূন্যতুল জমা দেশে আবার আদর্শ বিশিষ্ট আমার গেম গরুর যাবি আমি আগ্রা হয়ে যাওয়াম আমরা গক আর বিভাষা হিন্দি বিভাষাগাল বাংলা ভাষাওয়ালারা লুচুন লইছে আরবি দুই শব্দ দিয়া ছয় উচুন বাংলা ভাষাওয়ালাতে যাবো তো কি জগতে প্রতিষ্ঠাতা ইয়ার কম কই না বাংলা ভাঙাইছে তোমরা বানাই বেটাই তো উচুন হয়েছে না সেবা তি হয়েছে উসুন সবচেয়ে কোনো হেক্টার নয় এখানে উসুন সবচেয়ে কোনো বেপার সাতত্তর কথা ভালো হইয়া যায় এবং সব কথা পালন হইয়া যায় পুরানে বললেন এবং সহ কথা বলতে যে সয় কথা পালন করলে ইতরে পালন হইয়া যায় কথা বলে যে কয় কথা পালন করলে ইতরে কথা পালন করা যায় যেভাবে জবাব দিছেন ব্যক্তিওয়ালার দলে মুমিন মুসলমানের কাছে ইমান জবাব দেয় এই কারণে ব্যক্তিওয়ালার দল মহাবি গা আচ্ছা মুমিন মুসলমানের কাছে ইমানের জবাব দিলে কিন্তু আমি সাবির আমি এখন আল্লাহ ইনো রুঝে রুখে দাবার ইমানদার কে ইমানের দাবাত দিলে যদি ওহাবি হয় আল্লাহ পুরানের মধ্যে ইমানদারও হল ডাকিয়া ইমানের দাবার দিচ্ছিল আল্লা কিতা পাই বলে যাও ইমানদার ইমানদার দাওয়াত দাও আল্লাহর নামে আল্লাহ নিতে ইমানতে পূর্ণ বাকি মুসলমানরা কষ্ট পায় ইমানদার পরিপূর্ণা তুমি পরিপূর্ণ না পরিপূর্ণ নাম্বার দিয়ে যাও পুজের কাজ করোনা খালিয়া দিয়া পরিপূর্ণ নাম্বার দিয়ে যাও তোমার কে এই গাড়ি জান শুন না বাকি রশ্ন মসজিদও তাহে কেন মসিদ খায় কেন মসিদে উঠাও কেন মসিদরা সংসারের ভাবে দিনের কামে মুসিদ কবা মুসিদা মুসিদ উপসুদের সামনে রসুদের মসিদে রসুদার ভাবে গেরাম মসজিদে খাচ্ছেন মসিদে খাইছেন মসিদে ঘুমাইছেন মসজিদের নাম মসজিদে রমজান মাসের শেষ জোর দিনে আপনারা দেশের কোন মুসলমান মসজিদে খাইনি ঘুমাইনি শেষ জোর দিনে মসজিদও থাকে কোন